সাহবায়ক এবং গুণা করার পরে যেভাবে আল্লাহর কাছে তহবা করেছিলেন জামত পর্যন্ত যে গুরু গুণাগার সেইভাবে যদি তহবা করে আল্লাহ আপনার গুণালী থাকি মাত করে বুঝে থাকলে আবার বলন্ত মুসলমানের আদর্শ শুধুমাত্র রসুর হইতে পারেন সাহাবায় যতক্ষণ পর্যন্ত আমি গুণায় লিপ্ত হইলাম না ততক্ষণ পর্যন্ত আমি রসুরকে আদর্শ মানাম যে মুহূর্তেই আমি গুণায় লিপ্ত হয়ে গেলাম সেই মুহূর্তে আমি রসুল আমার আদর্শ গুণাগার এখন কার আদর্শের অনুসরণে গুনামাতব এবার বলেন তো রসুল আদর্শ থাকার পরের দরকার আছে কি না এই জন্যই বলেছিলাম যার বোনা আছে তারও লবণের আছে এখন স্বর্ণ থাকে না স্বর্ণ থাকলে লাগে না যারা আদর্শ রসুল আছেন তাদের জন্য সাহাবি আদর্শের আছে কিন্তু মুনাফি সরাসরি জয় ইবনে আর তাদের বিরুদ্ধে রসুলের দলের হাজির হইয়া আব্দুল্লাহ ইব্দ ইবনে শুধু কথা খাইয়া বললো আমি এই কথা বলে রাখছি আমার বিরুদ্ধে নিত্য আরোপ করেছি জানাইল নি সাহাজিরা নিত্যাবাদী এই ঘটনা থেকে আসলে অধয় দিন ছিলেন মিথ্যাবাদী ছিলেন না তবুও মিতি করা এই জন্য গুলা আমি বলেন নাভিকদেরকে যখন বলা হয় ওই সমস্ত লোকেরা যেই রকমের ইমান আছে তোমরা সেই রকমের ইমান সমস্ত মহাসীন এই ব্যাধায় একমত কোনো কি তাই কোনো এই আয়াতে সমস্ত লোক বলতে একমাত্র সাহাবায়কের বলা হবে সারমত সাহাবায়গার ইমানে অত ইমান তোমার ইমান আলার কাছে গ্রহণযোগ্য কি না এটা ঠাঁসাইয়ার জন্য একমাত্র সাহাবায় কেন ইমান হবে না থাকি এই কথাটা যখন মোনাভিকদেরকে বলা হয় তখন উনার ভিকেরা বলে না দেহ খুব দেরিমান আমাদেরই মানের সত্যতা কাছে অথচ আদিষ্ট লিখে উল্লেখ আছে সাহবায় কেরা মের চেয়ে অধিক বুদ্ধিমান নদীগণের পরে দুনিয়াকে আর কোনো মানুষ নিচে না বুদ্ধি কারে করিল এই যুগে মুসলভাবে আলোচনা করা আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ যার দুনিয়া থেকেও ছড়াইতে পারে না সেই থেকে সমাজ হচ্ছে মানুষটা এক মানুষ হল তারাই ছড়াইতে না কিন্তু মানুষ কারো কৌ থাকাই না সেও আর কাউকে থায় না তৃতীয় শ্রেণীর মানুষ হল সেও টাকা খায় অন্যরা ছাড়া হল এক নম্বর হল নিজের ছাড়া খায় না অন্যরে থা দুই নম্বর হল না অন্যরা অর্থ হয় না তিন নম্বর হল আর সাম্য বলল অপরকে সদায় কিন্তু নিজে সরকারি যে নিজে অর্থাৎ সাহাবাহিকেরা আমরা আমরা যদি খুব বেশি স্মরণ নিয়ে যাই অন্য না কিন্তু নিজে সবাই দায় তাহলে আমি বেশি বুদ্ধিমান না সাহাবাহিকেরা বেশি বুদ্ধিমান এই যে বুদ্ধিমানের চূড়ান্ত মাপকাটি নয় বুদ্ধিমানের চূড়ান্ত মাপকাঠি হল জাগতিক ব্যাপারে টোনা চিরস্থায়ী জীবনের ব্যাপারে যে ব্যক্তি টগা খায় না এই সীমা বুদ্ধি হচ্ছে পড়ালের যারা টোনা খায় দুনিয়ার ব্যাপারে যত বড় বুদ্ধিমান হত্যা কেন এটা পরস্তায়ী জীবনে সে হুশিয়ার আর চিরস্তায়ী জীবনে বোকা কিছুদিনের বুদ্ধিমান বেশি দিনের বোকা জমা খরচ মিলাইয়া ফলা হল বোকা আর কিছুদিনের বোকা চিরকালের বুদ্ধিমান গরপাতা মিলিয়া জমা খরচ করা হল সাহাবাই চিরস্থায়ী জীবনের বোকা বুদ্ধিমান এমন একজন নাই যিনি জন্য বোকা রসুলের প্রায় দেড় লক্ষ চাহাবাই মধ্যে যেমন একজন সাহাবি নাই যিনি পরকালের জন্য বোকার সমস্ত সাহাবি পরকালের বেকারে বুদ্ধিমান একটা গুণা ও সাথে নিয়ে সমস্ত গুণা মাতীয় দিন এত দাঁড়িয়ে পরকাল অন্ধকার বুদ্ধিমান জগতে আইতে পারে না গুণাহী কে আমাদের সমাজ এইরকম ব্যাপারে বড় হুশিয়া কেউ তার সম্পর্ক হরণ করে নিতে পারে না কেউ তারা সেলাইয়া নিতে পারে না কেউ তারা কোন রকমের ক্ষতি করতে পারে না কিন্তু বড় ব্যাপারে খবর না। আছে আমার কথাগুলি যুগের থেকে গরুন আসলে অনেক মানুষের মনে হওয়া যায় আন্তরিকতার সাথে সমাজের মানুষের সেবা করা দিন দিনকে রাত করে রাতকে দিন করে শরীরের কিন্তু নানা যোগা দাঁড়ে না যদিও এদের সংখ্যা আন্তরিকতার সাথে সমাজের সেবা করার জন্য পরিশ্রম করে মানুষের জন্য পরিশ্রম করে নিজের স্বার্থের জন্য আছে এই সমস্ত লোকদের মধ্যে এমন লোক পাওয়া যায় যারা পরের উপকারের জন্য স্বার্থহীন ভাবে দিন করে রাত্রে দিন করে করে একটু নজর জোধার দাঁদারে যার পক্ষে একটা জলিল আছে বড় সুন্দর আজ আরে আদালত এই জন্য কোন দুইজন মানুষের বিবাদ মীমাংসা করার জন্য ইনসাফের রায় একটা বিচার করলে পরে ইনসাফের রায় দিয়ে একটা বিচার করলে পরে ওই পরিমাণ সব হয় দীর্ঘ ষাট বৎসর পর্যন্ত নকল বন্দেগীত লেখা নিয়েমাংসা করার জন্য একটা ন্যায় বিষয় করল ষাট বৎসরের বন্দেগীর দফাই হোক করল বন্দেগীর না নকল বন্দেগীর তাইলে পরল গেল কতগুলো বুদ্ধিমান চিন্তু করে দেব না আল্লাহর বন্দীগীর ব্যস্ত গিয়া নকল বন্দীগীর অতিরিক্ত পুরস্কার আছে ব্যস্ত গিয়া ভুক করবে না করলে ব্যস্ত রা যেনা জাহান না যাই তোমার নকল ফল কথা হয়ে গা জাহান না উনি বিচার করছেন যারা সমাজ সেবার জন্য দিন তার চব্বিশ ঘন্টা মেহনত করে শরীরে রক্তহানি করে নমাজ বন্দী করে না চিন্তা করার দেখো থাকার হতবর্তীমান আমি একদিকে উদাহরণ নে এক দিলে দিলে এক লেখা এক শূন্য দিলে দুই শূন্য দিলে দিলে আচ্ছা শূন্য দিলে শূন্য গুলির তারা একের মান শূন্য গুলির এত অহল শূন্য আর এক এক মিটাই লিখে এক মিটাই দশ হাজারে এক দিলে নয় হাজার নশো বটো আছে তার মূলত মিজাইছে বটো রয়েছে আর না গুড়াতি ঠিক কোন কাপি ধরা করে না সারা জীবন বড় সমাজা করে মিটাই রয়েছে শূন্য হলটুই রয়েছে শূন্য রয়েছে কত রয়েছে গুড়ার দিন গুড়াক তোমার কমলা বলা করে দিলাম এক টাকা করে কম বেশ আমার সাহায্য নিহতে বিশ টাকায় আনা নেয় সরিব মানুষ আমার বাবা অসুস্থ যদি সময় আনা দেখি নিখোম পাতা ফল লাগলো দায়া ফোনলাগলার মায়া তোমার কাছে যদি উনিশ টাকা হয়ে যাবে রাখি উনিশ টাকা হয়ে যাবে তাহলে আমাকে আমার লোকসান তোমার তুমি যেহেতু গরিব মানুষ তোমার ভাবে অসুস্থ তুমি যদি বিশ টাকা দিই পণ্ড থেকে কিনে নেও তোমার একলা বিলাই পাও যদি পাঁচটা কিলা দিলাই বিশ টাকা দি এখন কোনো না পাঁচটা কে কিনা বিশ টাকা দিয়ে বিশ টাকা আর একটা আমি তার বারবার রেখাও দিসি আমার কারবারের হিসাব ঠিক হবে স্বার্থের কথা ঠিক আছে আরও দেখাতে তার এই বুদ্ধিমান যারা পরম বোন দেখি ডাকে না মানুষের দিন ধরে দিন ধরে বুদ্ধিমান চাকরি বান্ডিয়া চলে একটা হাতে সত্তর হাতে সব তেয়ার লোকের কি না গঞ্জি দেবী বাঁধিয়ে এখন করা হাতে সব